আল্লাহর কথা পরিষ্কার নেই বুঝা দেয়নি আল্লাহর কি দেখা করেন তার অভাব দূর হইয়া দেন আর যারে ইচ্ছা করেন অভাবও হালাইয়া রাখুন যদি বুঝতে পারেন সাবহল যে আল্লাহ যারে ইচ্ছা করেন তার অবাব হইয়া রাখুন এরে যদি সারা দুনিয়ার গোষ্ঠী হয় দারিদ্র বিমোচন করবো দারিদ্র বিমোচন করবো দারিদ্র বিমূচন করবো সাতবার গীতা হইলে নি ভারব দারিদ্র বিমোচন কারণ খৌকা রবের অর্থ নিবি চাহিদা পূরণের মালিক আমরা চাহিদা হইলে আমরা অবাব দুরিত আমরা চাহিদা কিতা অবাক দূর মালিক আল্লাহ এর নাম যা কিছু লাগে সব কিছু দেওয়ার মালিক যা কিছু লাগে সব কিছু দেওয়ার মালিক এমন ব্যক্তি একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ হইতে পারে না তাই আল্লাহ বলেন দারিদ্র বিমোচনকারীকে অবাব দূর করেনাকে শান্তি দেওয়ালাকে মুক্তি দেনেওয়ালাকে আল্লাহ ইটা হয়ে যাবার অনেকের মনে প্রশ্ন জাগে আল্লা কিছু ভিক্ষা দাও বাসা খায় আমার দেওয়ার কোন ক্ষমতা নাই আল্লাহর এটা কি সরল কথা হয়েছে না আইবার কথা হয়েছে মতলব হারিমা তো ক্ষমতা নাই আল্লাহর দেওয়ার ক্ষমতা আছে কথারত সত্য কিন্তু খারাপ সেটা ফকিরে না মতলব খারাপ ফকির যে মন্তবান না ফকিরে কাপ আল্লাহ কাছে আল্লাহ খুশন আল্লাহ বোলে পয়সা দেয়া তোমার কাছে বোলে জমাই কই জন্য আমি আর বাচ্চা এই কাছে কে মাদ্রাসার মাঝে না যারা ব্যবসা করে তার কাছে আল্লাহ এক বেটির ঘর বাচ্চা জন্মে কোরমা ফলার খাইতে পারব না বিকা খাবা লাগবো মায়ের স্তনের দুধ খাওয়া লাগবে দিবার মালিক মা কি সন্তানকে দুধ দেওয়ার মালিক না আল্লাহ মালিক মা কেন দেয় মা রে আল্লাহ মাধ্যম বানাইছেন কি বানাইছেন মাধ্যম আল্লাহ অনেক কিছু দান করেন অনেকের মাধ্যমে বেশ সময়া বেশ সময়েনা এক হয় বা মানে ক্ষুব্ধ সন্তান দেশের মাধ্যম নেই তার কাছে কি তা আল্লাহর মানুষের কারটা বুঝে না সন্তান আর আল্লাহর কাছে আমি তুমি আমারে দিলাও তার কাছে কিন্তু মূলত দেওয়ার মালিক সর্বাবস্থায় আল্লাহ এই কথার না এই কথাটা বিশ্বাস করার নাম হলো আল্লাহরের রপ স্বীকার করা আল্লাহ বলে আমি সরাসরি আল্লাহর কাছ থেকে পাওয়ার পায় নাই কোন মাধ্যমেও পাওয়ার পায় নাই মালিক হইলেন একমাত্র আল্লাহ এই কথা স্বীকার করার পরে মরণ পর্যন্ত যারা আল্লাহর ব্যয়া চলতে কতদিন পর্যন্ত মরণ পর্যন্ত এই অবস্থায় যদি কোনো মানুষ আল্লাহরের অব স্বীকার করার পরে আল্লাহর বাধ্য হইয়া চলতে যদি অটল তাকে মরণ পর্যন্ত তখন সোয়াই যখন তাহলে আইয়া ঢুকা দিবের হতে যা একটা শয়তান এত মরা মায়ের সৌর দরিয়া আর একটা শয়তান এত মরা বাহের সৌর দরিয়া ইয়া হয় তোর আমরাও ইসলামের বিধান পালন করিয়া মরাম জাহান নামি হয়েছি তুই যদি জাহান নামটা কি বাঁচতেছ আস মর আগে আগে হইলা ইসলাম জামানোর মানছি আর মানিনা এই সময় আল্লাহ থাকে না আল্লাহ পাইবে আল্লাহর বিধান পালনে অটল তাকে যারা দেখল আপনারা আপনারা মরণের সময় ইমান লইয়া মরি না শয়তানের ঘাটি ইমান হাতে বুঝিনা গোতাম মরণের সময় ইমানের আল্লাহ ফকরাবুল আলমিন বলেন এদের মরণ কালে আমি এদের কাছে সাহায্যে তারা ইমান সাথে মরণ বরণ করতে পারে আমার আগে না ফিরিস্তা হওয়ার বাদে রহমতের ফিরিস্তা হওয়ার বাদে রহমতের ফিরিস্তা আইন কার কাছে যে হারান কাজে অটল না হালাল হতে অটল হালাল ভতে অটল ইমানের কাজে সাহায্য করো ক্রিস্টার ক্রিস্টারে দেখা মাত্রই শিনিলাই তার হতো تبقى كنت في السترى تدرى كيسو سمبت ديابولين إِلَّا الَّذِينَ قَالُوا رَبُّنَ اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَلُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ اللَّتِي كُنتُمْ تُوَعَدُونَ في السترى تدرى তোমার পরকালের জগতে ভয়ের কোন কারণ নয় তোমার যে বিবেক চাকে ছিল জীবনের জন্য দুনিয়াতে ফেলিয়া যাইতেছে আর কোনোদিন দেখাশোনা করার জন্য আসতে পারবে না আমরা তোমাকে কথা বুঝতে যারা হরম কাজে লিপ্ত থাকে আল্লাহ মানিতে লিপ্ত থাকে নবীর তরিকার খেলাফ কাজে লিপ্ত থাকে এদের যখন মরণ ঘরাইয়া আসে কাজে আমাদের যদি মরণ কালেমান নিয়েতে হয় তাহলে না ভই মানের মধ্যে অটাল থাকতাম না আল্লাহর বাধ্য হওয়ার পথে অটাল থাকতাম বর্তমান সমাজের মুসলমান কি পরিমাণ নাগর মানের মধ্যে আর যে ঘর কোন মানুষের অথবা প্রচুর বিধি আসা যায় এই ঘরে প্রবেশ করেন না বর্তমান সমাজে এমন কোন মুসলমানের গড় ভাবা যাইবনি যে ঘরে মানুষের ছবি সাজারের খালি খাগজের ছবি দিয়ে সাজাইছে না গরের মাঝে যে টেলিভিশন ইদের মাঝে নারী তো কেও আসেনি মুসলমানের ঘরে টেলিভিশন আমার টেলিভিশন দেখা বাংলাদেশের না। নারী ছবি নাই সুতরাং নারীর ছবি দেখা হারাম যে টেলিভিশন নারীর ছবি মুক্ত নয় সেই টেলিভিশন দেখা আরাম এই হারাম টেলিভিশনের বাক্সটা যেভাবে গরম খাইয়া তুইছে মরণ ডাকি লাখা নাই তো আবার জিগাই আপনারা না হারাম খাম বন্ধ করলে হারাম খাম বন্ধ করলে সহজ চালু রাখলে মর আজ আপনাকে সামনে তুলা হাত করেছিলাম যে আয়াতুলিয়া আমার মানে বিজ্ঞাপনে দেওয়া হয়েছে সর্ব এই ভাষা তর্জলন করিয়া আমার কথা শেষ করে দিতেছে আমি আগে করছি মরণের অবস্থা আর কবরের অবস্থা বিস্তারিত হইয়া সারা রাই শেষ করা যাইত না শুধু মোটামুটি একটা ধারণা আপনাকে আল্লাহ করবায় একটা মতে আল্লাহ फिर बार कर जब समय जो तरफ आगे बढ़ारे जानना देखा যদি আমি আল্লাহর হুকুমতে আমার নবীর তরি কামাতে জীবনযাপন করো ব্যস্তের বাদে বাড়ি তোমার লাগে তৈয়ার করা মরবায় আর ব্যস্ত দেবে কিন্তু যারা আল্লাহর হুকুম্মতে নবীতরিক এই কারণে তোর লাগে জান্নাতে যে বাড়ি বরাদ্দ করা আসিল এই বাড়ির থেকে তোরে আজকে ছিল কালের জন্য বঞ্চিত ঘোষণা করা হল এর বাদে জাহান্ন আকাবাই করছে সারা জীবন সিনেমা দীক্ষা দেখাইয়া বলা হয় তোর দুনিয়ার বকবিল বন্ধ চলে জাহান্নামে পৌঁছে যাবে এইভাবে সংবাদটা দিলে ভালো বাদে সাইবনী বারই এইভাবে হাত তাকে যারা জুড়া জুড়ি করিয়া টানা টানি করিয়া খেঁচা খেঁচি করিয়া বাই করেন তাদের এই সমস্ত ফিরিস তাদের আল্লাহ প্রথম নম্বর আছে